ামাইকুমতার দর্শক شندري আমরা আলোচনা সিরত মুস্তফা সাল্ল্লাপরে আজকে আমরা আলোচনা করব রসুল সাল্লি হোসাল্লামের দাদা আব্দুল মুক্তালেবালের পূর্বে চাচা আবু তালেবের কাছে সুপর্দ করে যান অর্থাৎ আবু তালেব লালন পালন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের দাদা আবু আব্দুল মুখালেব ওনার এন্তকালের সময় মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে মৃত্যুর পর্বে উনি তার ছেলে আবু তালেবকে ডেকে পাঠান ডেকে হাতে রসল সাল আলী আসাল্লামকে সুপর্দ করে দেন এবং বলেন নসিহত করেন উপদেশ দেন হ্যা আবু তালেব তুমি তোমার এই ভাতিজাকে তোমার নিজের ছেলে মেয়েদের থেকেও ভালো দৃষ্টিতে দেখবে ভালোবাসবে আদর্শ স্নেহ করবে এবং তুমি তার তত্ত্বাবধান করবে রসুল্লা সাল্লিমের দাদা ইাচা আবু তালে করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আলী হোসাল্লামের সবসময় তার পক্ষে হয়ে কাজ করেন কিন্তু দুঃখজনক বিষয় হল রসুল সাল্লাহ আলী এত স্নেহ ভালোবাসা মহবত করার পরেও তার এই চাচা জাহান নামের হয়ে গেল অর্থাৎ রসুর সাল্লি হোসালামের উপর ইমান আনা সৌভাগ্য হয়নি এবং এই ব্যাপারে আয়াতিল্লা সাল্লাহ আলী ওসাল্লামের লালন পালন অবস্থায় ওনার চাচা আবু তালেব একবার মক্কাতে দুর্ভিক্ষ দেখা গেল দুর্ভিক্ষ দেখার পরে লোকজন এসে আবু তালেবের কাছে আসলো এসে বলল যে আপনি দোয়া করুন আবু তারেফ তিনি রসুল সাল আলি ওসাল্লামকে নিয়ে কাবা শরীফের সামনে গেলেন কাবা শরীফের সাথে তার বুক লাগিয়ে আল্লাহ উপরের দিকে ইশারা করলেন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে দোয়া করার পূর্বে আকাশে কোনো ম্যাচ ছিল না কিন্তু দোয়া করার সাথে সাথে আকাশের দিকে ইশারা করার সাথে সাথে আকাশের মধ্যে মেঘ চলে আসছে এবং বৃষ্টি হয়েছে ছায়া দিয়েছেন এবং তার লালন পালনের দায়িত্ব পালন করেছেন এবং তার তত্ত্বাবধায়নের দায়িত্ব পালন করেছেন রসুল্লাহ আলী হোসাল্লামের আদর্শ ওনার জীবনী জেনে বুঝে তার জীবন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা কর তফিৎ দান করুন আলহামদুলিল্লাহ রুব আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক